আম্মার রদিল্লাহ তু আল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লামকে এমন অবস্থায় দেখেছি যে তার সঙ্গে মাত্র জন গোলাম দুজন মহিলা এবং আবুবাক রদিল্লাহ তু আলাহন ছাড়া অন্য কেউ ছিল না